আব্দুল্লাহ ইবনু মাসুদ রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি এই আয়াত অর্থাৎ তিনি তো শিওরবের মহান নিদর্শনসমূহ দর্শন করেছেন নাজম আয়াত নম্বর আঠারো এর মর্মার্থে বলেন তিনি নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম সবুজ বর্ণের রফরফ দেখেছেন যা আকাশের দিগন্তকে আবৃত করে রেখেছিল